ইন আলহামদুলিল্লাহ নাহমাদ হু আনুসল্লিহ আল রসুল হিল করিম আমিম রহমতুল্লা আলাইনার রচিত হাদিয়াল বিলাদিল আরফা এই পুস্তিকায় জান্নের বর্ণনা এসেছে খুব সুন্দরভাবে তিনি জান্নাতের বর্ণনা তুলে ধরেছেন তিনি বলেন যে যদি তুমি জিজ্ঞাসা করো জান্নাতের ভূমি এবং মাটি সম্পর্কে তাহলে এটা হচ্ছে মিস্ক এবং সাফরন যদি তুমি জিজ্ঞেস করো এর সাজ সম্পর্কে তাহলে এটা হচ্ছে মহান রহমান আল্লাহ আল্লাহতালার আড়স যদি তুমি জান্নাতের পাথর সম্পর্কে জিজ্ঞেস করো তাহলে এটা হচ্ছে মণিমুক্তা যদি তুমি জিজ্ঞেস করো এর দালানসমূহ সম্পর্কে তাহলে এটা হচ্ছে এর ইটগুলো সোনা এবং রূপার যদি তুমি জিজ্ঞেস করো এর গাছ সম্পর্কে তাহলে এমন কোনো গাছ নেই যে যার শাখা প্রশাখাগুলো সোনারূপা দিয়ে তৈরি নয় যদি তুমি জিজ্ঞেস করো এর ফল সম্পর্কে তাহলে এর ফলগুলো হচ্ছে মাখন থেকেও অনেক বেশি নরম এবং মধু থেকে অনেক বেশি মিষ্টি যদি তুমি জিজ্ঞেস করো এর পাতা সম্পর্কে তাহলে এটা হচ্ছে খুবই কোমল কাপড়ের চাইতে আরও নরম যদি তুমি জিজ্ঞেস করো এর নদী সমূহ সম্পর্কে নহর সমূহ সম্পর্কে তাহলে এর নহরগুলো হচ্ছে দুধের যেটার স্বাদ অপরিবর্তনীয় এবং এটার শরাবের নহর যেটা হচ্ছে যাতে আনন্দ দিবে যে পান করবে এবং সেখানে নহর হচ্ছে মধুর যেটা অনেক বিশুদ্ধ সেখানে নহর রয়েছে পানির যেটা অনেক বিশুদ্ধ পানি যদি তুমি জিজ্ঞেস করো এর খাবার সম্পর্কে তাহলে এখানে রয়েছে বিভিন্ন ফলমূল যা সে চাইবে এবং সেখানে রয়েছে গোস্ত বিভিন্ন পাখির যা সে চাইবে যদি সেখানের পানীয় সম্পর্কে জিজ্ঞেস করো তা হচ্ছে তা সিল এবং সেখানে রয়েছে কাফুর এবং জিন্ঝার যদি তুমি জিজ্ঞেস করো এর কাপ গুলা পাত্রগুলা সম্পর্কে পানীয় পাত্র সম্পর্কে তাহলে এগুলো হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার এবং যা হচ্ছে সোনার উপা থেকে তৈরি যদি তুমি জিজ্ঞেস করো এর ছায়া সম্পর্কে তাহলে একজন দ্রুতগামী ঘোর সবার যদি এটার একটা গাছের নিচে দৌড়াতে থাকে তাহলে সে একশো বছরেও এটার ছায়াকে অতিক্রম করতে পারবে না যদি তুমি জিজ্ঞেস করো এটার প্রশস্ততা সম্পর্কে তাহলে জেনে রেখো যে একজন সবচেয়ে কম মর্যাদা যে ব্যক্তি হবে তার রাজত্ব তার যে প্রাসাদ সমূহ তার যে বাগান সমূহ এত বিশাল যে সে যদি হাজার বছরও হাজার বছরও ভ্রমণ করে তবু এটা শেষ হবে না যদি তুমি জিজ্ঞেস করো এই জান্নাতের তাবু সমূহ সম্পর্কে এবং ক্যাম্পিং সম্পর্কে তাহলে এটার একটা তাবু হচ্ছে যেন লুকানো মুক্তার মতো যেটা ষাট মাইল লম্বা যদি তুমি জিজ্ঞেস করো टार उचु उचू टावर सम्पर्क रोमर उपरेक्टी रोम एवं जार नीचे दिए झर्णा द्वारा जार नीचे दिए नहर समूह प्रवाहित जी तुम्हें जिज्ञेस करो यटार आकाश सम्पर्के कत दूरे शाइनिंग स्टार उज्जवल जलजल कर तारकामूह देखते এত দূরত্ব যেটা দৃষ্টি পোষা সম্ভব নয় যদি তুমি আর কাপড় সমূহ সম্পর্কে জিজ্ঞেস করো এর অধিবাসীদের কাপড় সম্পর্কে জান্নাতের তাহলে এটা হচ্ছে সিল্ক রেশম এবং গোল্ড এবং হচ্ছে স্বর্ণের যদি তুমি জিজ্ঞেস করো এর শয্যা সম্পর্কে তাহলে এর যে বিছানো এমন সুন্দর বিছানো যে রেশম রেশম এবং এটা অনেক উঁচুভাবে বিছানো শয্যা রয়েছে বিছানা যদি তুমি জিজ্ঞেস করো এর যে অধিবাসী হবে জান্নাতের তাদের উজ্জ্বল চেহারা সম্পর্কে তাদের সৌন্দর্য সম্পর্কে তাহলে তারা যেন চন্দ্রের ন্যায় যদি তুমি জিজ্ঞেস করো তাদের বয়সের ব্যাপারে তাহলে সেখানে একজন যুবক হবে ৩৩ বছরের আদম আলাইসালামের মানব জাতির পিতা আদম আলাইসালামের আকৃতিতে যদি তুমি জিজ্ঞেস করো সেখানে তারা কি শুনতে পারবে তাহলে এর উত্তর হচ্ছে সেখানে তারা শুনবে তাদের যে ত্রীরা থাকবে হাউরুল আইন থেকে তাদের তাদের যে সুমধির সুমধুর সঙ্গীত যেটা তাদের যাদের কণ্ঠগুলো ফিরিস্তাদের চাইতে অনেক উত্তম এবং যাদের কথাগুলো অনেক সুন্দর সেই সঙ্গীত সেখানে শুনতে পারবে যদি তুমি জিজ্ঞেস করো সেখানের চাকরদের সম্পর্কে যারা সেবা দিবে যারা আপ্যায়ন করবে যারা সেবা কাজে নিযুক্ত থাকবে তাহলে তারা হচ্ছে চিরকিশোর যুবকরা যেন তারা সরিয়ে ছুটি সরিয়ে ছিটিয়ে দেওয়া মুক্তার মতো যদি তুমি জিজ্ঞেস করো সেখানের বরকণে সম্পর্কে সেখানের হৌরদের সম্পর্কে তাহলে সেই জাননাথের যে স্ত্রীরা তারা হবে খুবই যুবতী এবং তারা হবে উন্নত বক্ষ বিশিষ্ট এবং তারা হবে তাদের দেহ থেকে যৌবনের লিকুইড প্রবাহিত হবে তারা যেন তাদের চেহারা যেন সূর্যের মতো চন্দ্রের মতো তাদের দাঁতগুলো হবে অনেক উজ্জ্বল যদি তার ভালোবাসা তুমি পাও তাহলে তুমি কি বলবে এর সম্পর্কে যে যে দুইটা নূর মিলিত হয়ে গেলে যেরকম হয় তুমি এতই সৌন্দর্যময় যে তার তার মাঝে তোমার চেহারাকে দেখতে পারবা যেরকম যেরকম তুমি আয়নার মধ্যে তোমার চেহারাকে দেখো সুন্দর আয়নার মধ্যে তাদের এতই সৌন্দর্যময় যে তাদের হার এবং সিন গুস্ত করে হার এবং সিন দেখা যাবে এত সৌন্দর্য মন্ডিত যদি সে একবার পৃথিবীর দিকে উকি দিত তাহলে সমস্ত আসমান জমিন তার সৌন্দর্যের বাতাসে ভরে যেত এবং সমস্ত সৃষ্টির মুখ উজ্জ্বল হয়ে যেত তার প্রশংসা এবং তার মহান সৌন্দর্যের বর্ণনায় পূর্ব এবং পশ্চিমের মাঝে সবকিছু তার তার জন্য ওই হরের জন্য নিজেকে সজ্জিত করত প্রত্যেক চোখ তার দিকে তাকিয়ে থেকে চোখের পলক ফেলাও ভুলে যেত সূর্যের আলো নিষ্প্রভ বা কমে যেত তার সৌন্দর্যের সামনে যেরকমভাবে সূর্য আসলে তারকাসমূহের আলো চলে যায় এবং পূর্ব পশ্চিমের সবাই আল্লাহতালার প্রতি ইমান আনত এবং যিনি যে আল্লাহ আল্লাহতালা সবাইকে রিজিক দিয়ে থাকেন এবং রক্ষা করে থাকেন ওই হরের তার মাথার যে করুণাটি এটা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে দুনিয়া এবং এর মধ্যে এর উত্তম সে তার বয়সে বৃদ্ধি পাবে না তার সৌন্দর্য ব্যথিত এবং সে সমস্ত ধরনের অপবিত্রতা তারপরে বিভিন্ন ধরনের হায়েজ নিফাস, থুতু, ইউরিন টোলস অথবা সব কিছু থেকে পবিত্র তার যৌবন কখনো শেষ হবে না বৃদ্ধি পাবে না তার সৌন্দর্যবৃতি আর কিছুই এবং তার কামনা বাসনা এবং চাওয়া পাওয়া তার তার যে স্বামী নির্ধারণ করা হবে জানাতে তার প্রতি নিবদ্ধ থাকবে তাকে ছাড়া আর কাউকে সে কামনা করবে না এবং যে তাকে লাভ করবে তারও তার দিকেই আকর্ষণ থাকবে এবং তাকে ছাড়া আর অন্য কাউকে কামনা করবে না তারা সেখানে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা এবং হেফাজত সহকারে এবং সেই জান্নাতের হোর হবে এমন পবিত্রা যে তাকে এর পূর্বে কোনো মানব এবং জিন স্পর্শ করে নাই। যদি তুমি জিজ্ঞেস করো ইয়ামুল মাসিদ বা বৃদ্ধি পাওয়ার দিন সম্পর্কে অনেক বেশি পুরস্কারের দিন সম্পর্কে আরও বেশি দেওয়ার দিন পুরস্কারের দিন সম্পর্কে সেই দিন হচ্ছে সর্বশক্তিমান সর্বমহান সর্বজ্ঞানী সে আল্লাহ আল্লাহতালাকে দেখার দিন যিনি সমস্ত ধরনের কোনো ধরনের সাদৃশ্য থেকে এবং কোনো কিছুর মতোই নয় আল্লাহ আল্লাহতালাকে সেই দিন দেখা যাবে মেঘমুক্ত রাতে যেরকম চন্দ্রকে দেখা যায় এবং দিনের মধ্যভাগে যেরকম সূর্যকে দেখা যায় ঠিক অনুরূপভাবে আল্লাহ আল্লাহতালাকে দেখতে পাওয়া যাবে এবং সেই দিন শুনতে পাবে একজন আহ্বানকারী বলবে হে জান্নাতবাসীরা তোমাদের রব যিনি সর্বমহান তোমাদের সাথে সাক্ষাৎ করার জন্য ডেকেছেন সুতরাং সাক্ষাতের জন্য এসো তখন তারা জবাব দিবে জান্নাতবাসীরা আমরা শুনলাম এবং মেনে নিলাম যখন তারা এক প্রশস্ত ময়দানে উপস্থিত হবে সেখানে কেউই সেই আহ্বানে সাড়া না দিয়ে থাকবে না তাদের রবের আহ্বানে সবাই আসবে এবং সেখানে যারা আসবে আল্লাহ আল্লাহতালার সাথে সাক্ষাৎ করতে প্রত্যেককেই তাদের আসন দেয়া হবে বসার জন্য তারা খুবই আরাম করে সেখানে অ্যালান দিয়ে নিরাপত্তার সাথে বসবে তখন একজন আহ্বানকারী বলবে ও জান্নাতবাসীরা তোমাদের আল্লাহর সাথে সাক্ষাতের এক অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তিনি তোমাদেরকে পুরস্কার দিতে চান তখন তারা বলবে যে সেটা কি পুরস্কার তিনি কি আমাদের চেহারাকে উজ্জ্বল করেননি এবং আমাদের মিজানকে ভারী করেননি আমাদেরকে জান্নাতে প্রবেশ নি এবং আমাদের থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দেননি যখন এই অবস্থা থাকবে তখন হঠাৎ করে এক আলোতে চারদিক আলোকিত হয়ে যাবে জান্নার ভরপুর হয়ে যাবে সেই আলোতে সুতরাং তারা তাদের চেহারাকে উঁচু করবে উঁচু উপর দিকে তাকাবে আজিজুল জব্বার আল্লাতলা যার নাম পবিত্র তা আল্লাহতালা আসবেন তাদের উপর থেকে এবং তিনি বলবেন ও জান্নাতবাসীরা তোমাদের প্রতি সালাম এটা ছাড়া আর কোনো উত্তর দেওয়া হবে না যে হে আল্লাহ আপনি হচ্ছেন শান্তি এবং আপনি হচ্ছেন আপনার তরফ থেকেই শান্তি আপনি হচ্ছেন মহান বরকতময় এবং সমস্ত সম্মান এবং মর্যাদার অধিকারী সুতরাং আল্লাহ সুবাহ তাদের প্রতি হাসবেন এবং বলবেন হে জান্নাতবাসীরা তোমরা আমাকে না দেখেই তোমরা আমার আনুগত্য করেছিলে আমার কথা শুনেছিলে এটা হচ্ছে সেই দিন সেটা হচ্ছে বাড়িয়ে দেওয়ার দিন ইয়মুন মাজিদ, ইয়মুল মাজিদ। তারা সবাই এক বাক্যে এক সরে জবাব দেবে আমরা সন্তুষ্ট সুতরাং আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান আল্লাহ আল্লাহতালা জবাব দিবেন হে জান্নাতবাসীরা যদি আমি তোমাদের প্রতি সন্তুষ্ট না হতাম তাহলে আমি তোমাদেরকে আর অধিবাসী জান্নাতের অধিবাসী করতাম না সুতরাং তোমরা আমার কাছে চাও সবাই তারা এক বাক্যে জবাব দিবে আল্লাহ আপনি আমাদেরকে আপনার চেহারার দর্শন দান করেন সুতরাং আল্লাহ আজাল্লাহ আল্লাহ তালা যিনি সম্মান এবং মর্যাদার অধিকারী তিনি তার নূরের পর্দাকে সরাবেন যদি আল্লাহ না চাইতেন তাহলে সেই নূরের ঝলকানিতে সবাই ফুরে শেষ হয়ে যেত সেখানে এমন একজন ব্যক্তিও থাকবে না যে আল্লাহ সবহানা তা আল্লাহর সাথে কথা বলবে আল্লাহ আল্লাহতালা বলবেন তোমার কি স্মরণ আছে সেই দিনের কথা যেদিন তুমি এরকম এরকম করেছিলে তাকে আল্লাহ আল্লাতালা তার কিছু মন্দ কাজ স্মরণ করে দিবেন দুনিয়ার জীবনে তখন সে বলবে হে আমার রব আপনি কি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আল্লাতলা বলবেন অবশ্যই আমি যদি তোমাকে ক্ষমা না করতাম তাহলে তুমি এই অবস্থায় পারতে না। সুতরাং এর উত্তম কথা আর কি হতে পারে এর প্রশান্তিদায়ক কথা আর কি হতে পারে এবং সেই দিনের চেয়ে প্রশান্তিময় এবং সেই দিনের চেয়ে উত্তম সেই দিনের চেয়ে মর্যাদাময় দিন আর কি হতে পারে না ইলা রবহা নাজির সেই দিন কোনো কোনো মুখমন্ডল হবে উজ্জ্বল নিজের রবের দিকে তাকিয়ে থাকবে হে আল্লাহ আপনি আপনার দয়ার মাধ্যমে আপনার রহমত এবং অনুগ্রহের মাধ্যমে আমাদেরকে জান্নাতে যাওয়ার তফিক দান করেন আল্লাহ আপনি আমাদেরকে আপনার সাক্ষাৎ লাভের সৌভাগ্য দান করেন